সুর অল রহমান রাহি রহমান রহিম আল্লাহ মহাগ্রন্থ তোমার নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো ইমানদারদের জন্য এটি হচ্ছে একটি স্মরণিকা অতএব এ ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে and uh -huh. কেতাব তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তা যথাযথ অনুসরণ করো এবং তা বাদ দিয়ে তোমরা অন্য কোন কর্তৃপক্ষের অনুসরণ করো না তোমরা খুব কমই উপদেশ মেনে চল এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব আসত যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকত কিংবা আজাব আসত মধ্য দিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত আর এভাবে যখন তাদের ওপর আমার আজাব নাজিল হতো তখন তাদের মুখে শুধু এ একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম জালেম যাদের কাছে রবি পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব একইভাবে রসুলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে অথপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যবলি খুলে খুলে বর্ণনা কারণ আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না পাপ পুণ্যের পরিমাপ ঠিকভাবেই করা হবে সেদিন যাদের নেকি ওজনের পাল্লায় ভারী হবে তারাই সফল হবে আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে কারণ এরা দুনিয়ার জীবনে আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করত। আমি তোমাদের এই জমিনের ওপর প্রতিষ্ঠিত করেছি এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তোমরা আমার নিয়মের খুব কমই শকুর আদায় করে থাক আমি তোমাদের বানিয়েছি অতপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি অতএব আমি বলেছি সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল একমাত্র ইবলিশ ছাড়া সে কিছুতেই সজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহলা বললেন হে ইবলিশ আমি যখন নিজেই তোমাকে সজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে আমি কেন তাকে করব। আমি তো তার চাইতে আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে আল্লাহ বললেন তুমি এক এক্ষুনি এখান থেকে নেমে যাও এখানে বসে অহংকার করবে এটা তোমার পক্ষে কখনো সাজে না যাও এখান থেকে বেরিয়ে যাও কেননা তুমি অপমানিতদেরই একজন সে বললো হে আল্লাহ तुम्हें से दिन पर्यटन शयतानी कर अवकाश दाओ जेदी आदम सन्तान दिए पुनर कबर थी उठान है हाँ जाओ जर जा अवकाश दिया तुम्हें पथभ्रस्ट कर लेकर गुमराह कर प्रदर्शित सरल पथे बाँ बा अतपर तर पथभ्रष्ट कर सामने दिक्कत तर पे दिखा तक तर बात ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না আল্লাহ বললেন বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতা অবস্থায় আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে নিশ্চয়ই আমি জাহান নাম পূর্ণ করে দেব تَنفُعُ نَا مِن حَيْثُ شِئْتُ مُرَادًا تَسْأَلُ الرَّبَّ عَزِيزَ شَاءَ تَنفَعُ مِنَ الضَّارِّ دِينُ جَعَلَ لِي بُدِيَاناً সঙ্গিনী জাননাতে বসবাস করতে থাক এবং এর যেখান থেকে যা কিছু চাও তা তোমরা খেতে পারো কিন্তু এই গাছটির কাছেও না গেলে তোমরা উভয়ই মধ্যে সামিল হয়ে যাবে অতঃপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে সে তাদের আরো বলল তোমাদের মালিক তোমাদের এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরিস্তা হয়ে যাবে অথবা এর ফলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে সে তাদের কাছে কসম করে বলল আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্যে তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন দুজনকে প্রতারণার জালে আটকে ফেলল অতঃপর এক সময় যখন তারা উভয় সেই গাছ ও তার ফল আর সাদন করল তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল সাথে সাথে তারা জান্নাতের বিভিন্ন লতাপতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল তাদের মালিক তখন তাদের ডাক বললেন আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের কথা বলে দিইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশন নিজেদের ভুল বুঝতে পেরে তারা দুজনেই বলে উঠল হে আমাদের মালিক আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যাব وأن تكونوا في الأرض مستقرين সবাই এখান থেকে নেমে যাও আজ থেকে তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশ্মনী সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা আল্লাহ আল্লাহলা আরও বললেন তোমরা সেখানেই জীবন যাপন করবে সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে হে আদম সন্তানরা আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তা কোয়ার আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক আর এটা হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহর নিদর্শন সমূহেরও একটি অংশ এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আদমের সন্তানরা শান যেভাবে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করে দিয়েছে তেমনি করে তোমাদেরও তোমাদের প্রতারিত করতে না পারে শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না যারা আমাকে বিশ্বাস করে না ते जन् शयतान के अभिभावक बनने दिए হচ্ছে তারা যখন কোন অশ্লীল আচরণ করে তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি স্বয়ং আল্লাহ তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন হে নবী তুমি বলো তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না তোমরা কি আল্লাহ আল্লাহতলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না তুমি আরও বলো আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন তার আদেশ হচ্ছে প্রতিটি এবাদতেই तुम्हारोम दक्ष स्थिर रखते ही तुम जीवन विधान एकान खारोम प्रथम सृष्टि कर दल लोक सठिक पद देखिए और द्वितीय दलटर ओपर गुमराही और विद्रोह भलो चेपे बस ही परवर्ती पर्याय्ला बद दिए शयतान निजे अभिभावक बनने के सत्वे मन हे आदम सोम इबादत समय तुम सौंदर्य मंडित पोशाक ग्रहण कर तुम्हारा खाओ एवं पान कर तब अवस्थाते अपचय करो ना क्यों आल्लापचयकारी कसंद करे करें কোয় সৌন্দর্যমন্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে এগুলো তো আল্লাহ স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন তুমি বলো এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ইমানদারদের জন্যে নির্দিষ্ট থাকবে এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুণা ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা তিনি আরও হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যার ব্যাপারে তিনি কখনো কোন সনদ নাজল করেননি এবং আল্লাহ তালা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না হে আদম সন্তানরা শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রসুল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কোন ভয় থাকবে না তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে এর সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারাই হবে চাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন অবস্থান করবে উল্ una... আল্লাতলা সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালে মার কে এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কেতাবি বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে এমনি ভাবে তাদের মৃত্যুর সময়ে তাদের কাছে আমার ফেরিস্তারা যখন এসে হাজির হবে তখন ফেরেস্তারা বলবে বলো তার এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তালার বদলে ডাকতে তারা বলবে আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তারা সত্যি গাফুর ছিল অনুপি আগে যেসব মানুষের দল জিনের দল গত হয়ে গেছে তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান নামের আগুনে ঢুকে পড়ো এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান নামে দাখিল হতে থাকবে তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের উপর লানত দিতে থাকবে এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে হে আমাদের মালিক এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল তুমি এদের জাহার নামের শাস্তি দ্বিগুণ করে দাও আল্লাহ তারা বলবেন আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেওয়া হবে কিন্তু করতে না, তাদের তাদের প্রথম দলটি শেষের দলটিকে বলবে। হ্যাঁ আমরা যদি অপরাধী হয়েই থাকি তবে তোমাদেরও আমাদের উপর কোনো সৃষ্টত্ব ছিল না এ সময়ই আল্লাহর ঘোষণা আসবে এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে जहां नाम आजबर श्रहण करते आयत समूह के अस्वीकार कर दम्भ भरे मुख फिर तरह कहमत भरा असमान दुआर खुले जतद्र पथ दिए एक उठ प्रवेश करते तवेशापराधीफल दिए थक اهُم مَن يَهْدُ وَمِن فَضْلِ رَبِّكَ وَاَذْكُرْ تَذْكِرَةً وال One... ba oh. সেদিন তাদের জন্য নিচের বিছানাও হবে জাহান নামের আবার জাহান নামই হবে তাদের উপরের আচ্ছাদন এভাবেই জাদেমদের আমি প্রতিফল দিয়ে থাকি অপরদিকে যারা আমার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদের কারো ওপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না এ নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরদিন থাকবে তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়েছিল তা আমি সেদিন বের করে ফেলে দেব তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে এ সব দেখে তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদের এই পুরস্কারের স্থানটি দেখিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের হেদায়তের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়ত পেতাম না আমাদের মালিকের রসুলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল এ সময় তাদের জন্য ঘোষণা দেওয়া হবে আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেওয়া হল आर एटा जा से सब कार्यक्रम प्रतिफल जो दुनिया जीवने को इसे আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূল সঠিক পাওনি তারা বলবে হ্যাঁ অতঃপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে জালেমদের ওপর আল্লাহ তালার লানত হোক যারা মানুষদের আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিরত রাখতে চাইতো এবং শুধু বাঁকা পথ খুঁজে আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত Wow. জাহান উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে এই দেয়ালের উঁচু স্থানের ওপর থাকবে আর এক দলের কিছু লোক যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান নামের অধিবাসীদের আজাবের দিকে ফিরিয়ে দেয়া হবে তখন তার বলবে হে আমাদের মালিক তুমি আমাদের এ জালিম সম্প্রদায় অন্তর্ভুক্ত করো না অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান নামের কিছু দক্ষে যাদের তারা কোনো বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে ডেকে বলবে তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি এরা কি সেসব নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহ আল্লাতালা এদের তার রহমতের কোনো অংশই দান করবেন না অথচ আজ এদেরকেই আল্লাহতালা বলছেন। তোমরা সবাই জান্নাতে প্রবেশ কর তোমাদের কোনই ভয় নেই না তোমরা দুঃখিত হবে জাহান নামের অধিবাসীরা জান্নাতের লোকদের দেখে বলবে আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও অথবা আল্লাহ আল্লাহতালা তোমাদের যে খাবার দান করেছেন তার কী দর্শ আমাদের দাও তারা বলবে আল্লাহ আল্লাহতালা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন যারা দিনকে খেল তামাশায় পরিণত করে দেখেছিল। এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব जेब सामना सामने हवारे और आयत समूह अस्वीकार कर আমি তাদের কাছে এমন একটি কেতাব পৌঁছে দিয়েছিলাম যে আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি যারা এর উপর ইমান আনবে এ কেতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হেদায়ত ও রহমত এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে যদি সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের এদিনে সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে क्या मूलत मिथ्या रचना करत आज हारिए ग আই ولا له الخلق والأمر অবশ্যই তোমাদের মালিক আল্লাহ যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হন তিনি রাতের আবরণকে দিনের উপর ছেড়ে দেন যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে তিনি সৃষ্টি করেছেন সুরুজ চাঁদ ও তারা সমূহ। মূলত এর সব কটিকেই আল্লাহ তালার বিধানের অধীনে করে রাখা হয়েছে জেনে রেখো সৃষ্টি যেহেতু তাঁর সুতরাং এর উপর ক্ষমতাও চলবে একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ অত্যন্ত দয়ালু ও বরকতময় অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে সারে শুধু তোমাদের মালিক আল্লাহতালাকে ডাকু অবশ্যই তিনি তার রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না daiza guhong pa ko nga na man sa هذا <تصفيق> هو একবার তার শান্তি স্থাপনের পর তাকে তোমরা বিপর্যয় সৃষ্টি করোনা তোমরা ভয় ও নিয়ে একমাত্র আল্লাহ ডাকো অবশ্যই আল্লাহর তিনি মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে एक मृत जनपद पाठ अतपर से मेघि पानी बृष्टि बर्षण करी अतपर ता दिये जमीन सबधरण फलमूल बै कर मृतके जीवन आनब समत एमरा कि शिक्षा ग्रहण करते उत्कृष्ट जमीन ता मालिकर आदेशे उत्कृष्ट फसल ही उत्पन्न है और जो जमीन विनष्ट हो गठोर परिश्रम व्यतीत कि उत्पन्न करना এভাবেই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি অতঃপর সে তাদের বলল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ আল্লাহতালার দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের আর কোন মাহুদ নেই আমি তোমাদের উপর এক কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি قال يا قوم ليس في ضلالة وآكني رسول من رب العالمين أبلغكم رسالات তার জাতির নেতারা বলল হে নুহ আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমার মধ্যে কোনইুমরাহি নেই আমি তো হচ্ছি সৃষ্টিকূরের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রসুল আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সে মতে তোমাদের কামনা করব। আখেরাত সম্পর্কে আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না तुम्हारा कि आश्चर्य तुम्हारे तुम्हारे ही मत एक मानसर मध्यम आल्लाणी जो से तुम्हारे आजब सम्पर्क सतर्क कर दी फलेय आशा जाए तुम्हारे ऊपर दया وإله أخاهم هوداً قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا wa <laughs> मिथ्यापन्न कर नौ सबई के आज उद्धार करूह तीन पानी डूबी दिए छो गांधी आद जरूर पाठ एक भाई हूद के तेज हे हमारे तुम्हारा एक अल्लाह तला दासत स्वीकार करो তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোন ইলাস নেই তোমরা কি তাকে ভয় করবে না তার জাতির সর্দাররা যারা তাকে অস্বীকার করেছে তারা বলল আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছো এবং আমরা মনে করি তুমি মিথ্যা একজন সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমার সাথে কোন রকম নির্বুদ্ধিতা জড়িত নেই বরং আমি হচ্ছি সৃষ্টিকূলের মালিক আল্লাহতালার পক্ষ থেকে আগত একজন রসুল আমার দায়িত্ব হচ্ছে अभी मालिकर कामूह तुम्हारे पहुंचे देवी तुम्हारे एक जन विश्वस्त शुभाक গাই তোমরা কি দেখে বিস্মিত হচ্ছো तुम्हारे तुम एक मानसर मध्यम तुम्हारे मालिक तुम्हारे आजबरण करूहर परमी खलिफा बनिए सृष्टिर चाहते बस क्षमता दान कर जी तुमरा आल्लाहगुलरण कर आशा जाए तुम्हारा साफल्य जा अर्जन करते ثمالنا قد الله وعده ونذرنا তারা হুদকে বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের বন্দীগি করেছে তাদের একেবারে বাদ দিয়ে দেব এটাই যদি হয় তাহলে নিয়েসো আমাদের কাছে এসে আজাম যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছো। যদি তুমি সত্যবাদী হও পি <Sess> <Sess> তোমাদের মালিকের পক্ষ থেকে আজাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাহুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি এমনি রেখে দিয়েছ যার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোন রকম সনদ নাজিল করেননি অতএব তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো অতপর যখন আজাব এল तक एस ईमार व्यक्ति द्वारा आजबारा आयत समूह के अस्वीकार करमूल कर दिल यो आमानदार ही ना قال يا قوم اعبدوا God. فِي ظُلُمَاتٍ عَلَىٰ ظُلُمَاتٍ فِي بَحْرٍ لُجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ۚ عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتت أتخذون من سهولها قصورا أتخذون من سهولها قصورا وتنحتون للجبال بيوتا ¡Gracias! জাতির কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই কে। সে এসে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাস নেই তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ এসে হাজির হয়েছে আর তোমাদের জন্য এ হচ্ছে আল্লাহর উষ্ট্রি একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তালার জমিনে বিচরণ করে খেতে পারে তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠোর আজাবে এসে তোমাদের পাকড়াও করবে স্মরণ করো যখন আল্লাহ আল্লাহতালা আজ জাতির পর তোমাদের দুনিয়ার খরিকা বানিয়েছিলেন এবং আল্লাহতালার জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন যার ফলে তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে তা দিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড়ের গা কেটে কেটে নিজেদের ঘর তৈরি করতে পারছ অতএব তোমরা আল্লাহ আল্লাহতালার এসব জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামত স্মরণ করো এবং কোন আল্লাহ আল্লাতাল জমিনে বিপর্যয় ঘটিও না তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করে বেড়াত অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্যে থেকে তার উপর ইমান এনেছে বলল তোমরা কি সত্যি জানো সাদেহ আল্লাহতালার পাঠানো একজন রসুল তারা বলল হ্যাঁ তার উপর যে বাণী পাঠানো হয়েছে আমরা তার বিশ্বাস করি অতঃর সে অহংকারী লোকেরা বলল তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি অতএব তারা উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল হে সালে আমরা তো উষ্ট্রিটিকে মেরে ফেললাম যদি তুমি সত্যি রসুর হয়ে থাকো তাহলে সে আজাব নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ অতপর এক প্রলয়নকারী ভূমিকম্প তাদের ক্রাস করে ফেলল ফলে তারা নিজেদের ঘরেই মুখ ধুবড়ে পড়ে রইল فتولى عنهم وقال অতঃপর সে তাদের কাছ থেকে অন্য অন্যদিকে চলে গেল এবং সে নিজের জাতিকে বলল আমি আমার মালিক সতর্ক বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের জন্যে কল্যাণও কামনা করেছিলাম কিন্তু তোমরা তো কোন কল্যাণকামীদের পছন্দই কর না سَمَا سَبَقُونَ بِذٰلِكَ مِنْ اَحَدٍ مِّنَ النَّاسِ إِنَّ النَّفْسَ لَتُسْرَعُ إِلَىٰ আমি লুটকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন এক অশ্লীলতার কাজ করছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি তোমরা যৌনক তৃপ্তির জন্যে নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও আসলে তোমরা হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী জাতি om um. জাতির কাছে তখন এ বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে সবাই মিলে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাম কেননা এরা হচ্ছে কতিপয় পাক পবিত্র মানুষ অতঃপর যখন আমার আজাব তখন আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম তার স্ত্রীকে ছাড়া সে আজাবে কবলিত হয়ে পেছনের লোকদের মধ্যে স্বামীর থেকে গেল আমি তাদের উপর প্রচন্ড আজাবের বৃষ্টি বর্ষণ করতে থাকলাম সুতরাং তুমি ভালো করে চেয়ে দেখো অপরাধী ব্যক্তিদের পরিণাম সেদিন কি ভয়াবহ হয়েছিল আর মধ্যয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সৈয়বকে সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ বন্দিগি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করতে। মানুষদের দিয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না আল্লাহ তালার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না তোমরা যদি আল্লাহ তালার উপর ইমান আনো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ কর প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেক না যে তোমরা লোকদের ভীত সন্ত্রস্ত করবে এবং যারা ইমান এনেছে তাদের তোমরা আল্লাহতালার পথ থেকে বিরত রাখবে আর সবসময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থাকবে স্মরণ করে দেখো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল صائفة منكم آمنوا بالذي أرسلت به وصائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله जनगोष्ठी दल आदौ ईमान ना आने आल्ला की क्षति होमरा धर्य धारण करो जतना आल्लाजे फैसला कर दें हम উত্তম ফল আকারী করি মঙ্গ তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা বড়াই অহংকার করছিল বলল হে সয়েব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা এমান এনেছে তাদের আমাদের জনপথ থেকে বের করে দেব অথবা তোমাদের আমাদের জাতিতে ফিরে আসতে হবে সে বলল যদি আমরা ইচ্ছুক না হই তাহলে কি তাই হবে সেখান থেকে আল্লাহ তালা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে আল্লাহ তালার উপর মিথ্যা করব আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে আসব হ্যাঁ আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে এটা ভিন্ন কথা অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ছেয়ে আছে আমরা একান্ত ভাবে উপর নির্ভর করি এবং আমরা বলি হি আমাদের মালিক আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক একটা ফয়সলা করে দাও কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফসলাকারী কু লি না কৌ নী কৌ মিল তুম সাই বিন কুমি দৈ ন तर ज नेतृस्थानी लोक जरा आल्ला नबी के अस्वीकार करा से जुड़े साधारण मानस तुम्हरा जो शोबरण कर खुबी क्षतिग्रस्त हो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 فتغنى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصرت لكم فكيف آلتم নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচণ্ড ভূকম্পন এসে তাদের নির্বম আঘাত করল আর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল যারা শোয়েবকে অমান্য করল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল মনে হয়েছে এখানে কোনদিন কেউ বসবাসই করেনি বসতে তো তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়েবকে অস্বীকার করেছে এরপর সে শোয়েব তাদের কাছ থেকে চলে গেল যাবার সময় সে বলল হে জাতি আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম আমি কেন এমন সব মানুষের জন্য আফসোস করব যারা আল্লাহকে অস্বীকার করে تَنَامَ كَانَ تَنِ اشْرِ الْحَسَنًا سَاحَ سَعَفًا وَقَامَ আমি কোন জনপদে কোন নবী পাঠিয়েছি অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে আক্রান্ত করিনি এমনটি কখনো হয়নি আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহ আল্লাহতালার কাছে বিনয়াবনত হবে অতপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থার দ্বারা বদলে দিয়েছি এমনকি যখন তারা আমার নিয়ামত দ্বারা প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকে ভুলে বসল এবং বলল সচ্ছলতা ও অসচ্ছলত আমাদের পূর্বপুরুষদের উপর এসেছে অতপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না অথচ যদি সেই জনপদের মানুষগুলো আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনত এবং আল্লাহ তালাকে ভয় করত তাহলে আমি তাদের ওপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তা না করে তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করল সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে তারা মনে করে নিয়েছে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে অথবা তারা কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামশায় মত্ত থাকবে And أقول <تصفيق> بأن كذلك يقفع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عندي তারা কি আল্লাহ তালার কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে অথচ আল্লাহতালার কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউ নিশ্চিন্ত হতে পারে না আগের লোকদের চলে যাওয়ার পর তাদের জায়গায় যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে তাদের কি এ বিষয়টি কখনো হেদায়তের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময় তাদের অপরাধের জন্যে তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে নিতে পারি যে তারা সত্যের ডাক শুনতেই পাবে না এই যে জনপদসমূহ যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রসুলরা এসেছিল কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার ওপর ইমান আনল না আর এভাবেই আল্লাহ আল্লাহতালা অবিশ্বাসী কাফেরদের অন্তরে মোহর মেরে দেন আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি কিন্তু তারাও আমার হেদায়িত্বের সাথে বাড়াবাড়ি করেছে আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রাসুল এটা নিশ্চিত আমি আল্লাহ আল্লাহলা সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি অতএব তুমি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে চাও ফেরাউন বলল তুমি যদি সত্যিই তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তার সামনে নিয়ে এসো অতপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল অতপর সে বুগল থেকে তার হাত বের করল সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগল mama قوريتا خير علي وجا অবস্থা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল হচ্ছি আসলেই একজন সুদক্ষ জাদুকর আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায়। এ পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ অতপর তারা ফেরাউনকে বলল আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এমনিই থাকতে দাও এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে সিদ্ধান্ত মোতাবেক যাদুগররা যখন ফেরাউন্ডের কাছে এল তখন তারা বলল আমরা যদি আজ মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে সে বলল হ্যাঁ তা অবশ্যই তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম जदू करे मुसा जदुर बाण तुम्हें आगे निक्षेप करना आगेता निक्षेप करब से बल तुमर आगे निक्षेप करो बो। অতপর তারা তাদের জাদুর বান নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির উপর জাদু করে ফেলল এতে করে তারা মানুষদের করে তারা বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল অতপর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদুকরদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল অতপর সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল অতঃপর সত্যের সামনে জাদুকরদের অবনত করে দেয়া হলো, তারা সবাই বলে উঠল। আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ইমান আনলাম যিনি মুসা ও হারুনের মালিক ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল এ কি আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ইমান আনলে আসলে আমি বুঝতে পারলাম এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো অচিরেই তোমরা এই বিদ্রোহের পরিণাম জানতে পারবে আমি তোমাদের একদিকের হাত ও অন্য দিকের পাগুলো কেটে ফেলব এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো, তারা বলল আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না وما تنقم আমাদের কাছ থেকে এ কারণেই এই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তাঁর কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা তার উপর ইমান এনেছি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করি হে আমাদের মালিক তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্তা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল তুমি কি মুসা ও তার দলবলকে এ জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে সে বলল না তা কখনো হবে না আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করে ফেলব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব নিঃসন্দেহে আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতা পান মুসা এবার তার জাতিকে বলল তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো মনে দেখো। অবশ্যই এই জমিন হচ্ছে আল্লাহ তালার তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এ জমিনের ক্ষমতা দান করেন চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ তালাকে ভয় করে তারা মুসাকে বলল তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছিলাম আর এখন তুমি আমাদের কাছে আসার পরও আমরা একইভাবে নির্যাতিত হচ্ছি এর কি কোনো শেষ হবে না মুসা বলল হ্যাঁ হবে খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন অতঃপর আল্লাহ তারা দেখবেন তোমরা কি করো। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম সম্ভবত তারা কিছুটা হলো বুঝতে পারবে سنة قال যখন তাদের উপর ভালো সময় আসত তখন তারা বলত এ তো ছিল আমাদের নিজেদেরই না। আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসত তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মুসা এবং তার সঙ্গী সাথীদের উপরই আরোপ করত হ্যাঁ তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ হাতেই রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোকই এ সম্পর্কে অবহিত নয় আরো বলল আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন আমরা কখনো তোমার উপর ইমান আনব না এ ধৃষ্টতার জন্যে অতপর আমি তাদের উপর ঝড় তুফান দিলাম পঙ্গপাল পাঠালাম উকুন ছড়ালাম ব্যাং ছেড়ে দিলাম ও রক্তপাতজনিত বিপর্যয় নাজিল করলাম এর সব কয়টি তাদের কাছে এসেছিল আমার এক একটা সুস্পষ্ট নিদর্শন হিসেবে কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল আসলেই তারা ছিল একটি অপরাধী জাতি যখনই তাদের উপর কোনো বিপর্যয় আসত তখন তারা বলত হে মুসা তোমার প্রতি তোমার মালিকের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া যদি এবারে মতো আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ইমান আনব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব অতপর যখনই তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সময়টুকু সেজন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম তখন সাথে সাথে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম তাদের আমি অতল সাগরে ডুবিয়ে দিলাম কেননা তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং আমার এ শাস্তি থেকে তারা উদাসীন হয়ে গিয়েছিল আমরা তাদের সত্যি সত্যি ক্ষমতার আসনে বসিয়ে দিলাম এতদিন যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এরাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়েকটি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি এভাবেই বনি ইসরায়েলের ওপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণবাণী সত্যে পরিণত হল কেননা তারা ধৈর্য ধারণ করেছিল ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সব কিছুই ধ্বংস করে দিলাম ডুবিয়ে দিয়ে আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছি অতঃপর সমুদ্রের এপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিকে পূজা দেওয়ার জন্য বসে থাকত এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল হে মূসা তুমি আমাদের জন্যও এ ধরনের একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে এ কথা শুনে সে তাদের বলল তোমরা হচ্ছে আসলেই এক মূর্খ জাতি এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে মুসা আরো বলল আমি কি তোমাদের জন্য আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে অন্য একজন মাবুত তালাশ করতে যাব অথচ এই আল্লাহ তালাই তোমাদের দুনিয়ার সবকিছুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তাছাড়া তোমাদের সে সময়ের কথা স্মরণ করা উচিত যখন আমি তোমাদের ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত এতে তোমাদের জন্য থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল ষাকে আমার কাছে ডাকার জন্য আমি ৩০টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম পরে তাতে আরো দশ মিলিয়ে তাকে পূর্ণ করেছি এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় ৪০ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেল যাত্রার প্রাককালে মুসা তার ভাই হারুনকে বলল আমার অবর্তমানে আমার লোকদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে তাদের প্রয়োজনীয় সংশোধন করবে কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার মালিক আমাকে তোমার কুদ্রত দেখাও আমি তোমাকে দেখব তিনি বললেন না তুমি কখনো আমাকে দেখতে পাবে না তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে অতপর যখন তার মালিক পাহাড়ের উপর সিয়জ্যোতি নিক্ষেপ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচ্ছূর্ণ করে দিল সাথে সাথেই এই মুসা বেহুশ হয়ে গেল পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল মহাপবিত্রতা তোমার হে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর ইমান আনায়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম আল্লাহ আল্লাহতালা বললেন হে মূসা আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি অতএব আমি তোমাকে হেদায়তের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ কর এবং এজন্য তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো ah bi puoon kia bu ko man kaya bi tan أطرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية Wow এই ফলকের মধ্যে আমি তার জন্য সর্ববিষয়ের উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম অতএব একে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোপ্তের বল তারা যেন এর উৎকৃষ্ট অংশ গ্রহণ করে অচিরেই আমি তোমাদের সেসব ধ্বংসপ্রাপ্ত থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব। যারা পৃথিবীতে অন্যায় ভাবে বাহাদুরি করে বেড়ায় আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায় তবু তারা তার উপর ইমান আনবে না যদি তারা সঠিক পথ দেখতেও পায় आयसमूहत मिथ्या सब्यस्त करजाबे उदासीन أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون واتخذ قوم موسى من जरा आयात समूह और परकाले सामना सामनी हावार विषय के अस्वीकार कर तरह सब कार्यकलाप हीष्ट हो जाए जामीफल देसार जतर लोक तूर पर गमने पर निजे अलंकार दिए एक गोबाछर बनिए दिल ताल जीवन विहीन एक देह जर आवाज़ शुद्ध गुरु हाम बारम ए लोकरा कि देखते पायना যে সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না সেটি তাদের কোন পথের দিশা দেয় কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুথ বলে গ্রহণ করল তারা ছিল আসলেই জালেন অতপর যখন তারা অনুতপ্ত হল এবং নিজেরা এটা দেখতে পেল যে তারা আসলেই গুমরা হয়ে গেছে তখন তারা বলল আমাদের মালিক যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছরকে মাবুত বানানোর জন্যে যদি তিনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعد ituُأَ biku waأَ kwa yأَyu waأَzen bi siأَ jiii ay duugu امس دقوا فني وانتدوا يقتلونني فلا تشمت بي الابا فان تشمت بي الابا কিছুদিন পর মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনদের কাছে ফিরে এলো। তখন সে এসব কথা শুনে বলল আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই করেছো। তোমরা কি তোমাদের মালিকের কাছ থেকে কোনো পরিষ্কার আদেশ আসার আগেই তোমাদের মালিকের আদেশের ব্যাপারে তালাঘরা শুরু করলে রাগে ক্ষোভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথা চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল মুসাকে লক্ষ্য করে সে বলল হে আমার মায়ের ছেলে সহোদর ভাই এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা এক পর্যায়ে আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল তুমি আমার সাথে এমন কোন আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করে আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না tiphe ta a la danhotu di le le se luhum ra mirgi wa وكذلك نجد المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها रहमतर मध्य दाखिल कर सबचे बल्लासा के, के बल हाँ जे सब लोक गुरूर बाछर के माबुद बनिए অচিরে তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে আর দুনিয়ার জীবনেও তাদের উপর আসবে অপমান এবং লাঞ্ছনা আল্লাহ নামে মিথ্যা কথা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি যে সব লোক অন্যায় কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ইমান এনেছে নিশ্চয়ই এই যথার্থ তওবার পর তোমার মালিক ক্ষমাসীন ও পরম দয়ালু হিসেবে তাদের সাথে আচরণ করবেন سَن كَن سَن ظَبُ بُ أَقْضَى أَنِ الرَّاحِ فِى نُسْخَتِ زَهْدًا وَرَحْمًا سُرِّ لِلَّذِينَ هُمْ ذَٰلِكَ مُوسَىٰ قَوْمَهُ مُسْعِفِينَ رَبِّ لِي مِن قَوْمِي مُنْفَلِتِينَ ۖ سَن نَّأْخُذُهُمْ قُلْ Favea in পরে যখন মুসার ক্রোধ কিছুটা প্রশমিত হল তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল তার পাতায় হেদায়েত ও রহমত সম্বলিত কথাবার্তা লিখিত ছিল এমন সব লোকের জন্য যারা তাদের মালিককে ভয় করে মুসা তার সম্প্রদায়ের মধ্যে থেকে এবার সত্তর জন লোককে আমার প্রতিশ্রুতির সময়ে সমবেত হবার জন্য বাছাই করে নিল তখন এক প্রচণ্ড ভূকম্পন এসে তাদের আক্রমণ করল মুসা বলল হে আমার মালিক তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে আজ আমাদের মধ্যেকার কয়েকটি নির্বোধ মানুষ যে আচরণ করেছে তার জন্য তুমি কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে অথচ এ ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপদগামী করো আবার যাকে চাও তাকে সঠিক পথও তোর দেখাও তুমি হচ্ছে আমাদের অভিভাবক অতএব তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের উপর তুমি দয়া করো কেননা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার 119. فأتي وسعة كل شيء فسأكتبها للذين يستقون ويؤتون الزكاة تنو وان كي इहकाल औरकाल कल्याण लिखे दाओ हिदायतर तुम्हारे प्रत्यवर्तन करा हाँ शास्त्री जायाथ आसमान जेमिने सब कई जिनके रेखे अवश्य लिखे देव एम लोकर जन्ा आल्ला भय जकत आदाय कर सर्वोपरि जरा, जरा, जरा आयात समूह इमान आने যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে যার উল্লেখ তাদের কেতাব ও ইঞ্জিলেও তারা দেখতে পায় জেন তাদের ভালো কাজের আদেশ দেয় মন্ড থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক পাক তাদের উপর হারাম ঘোষণা করে তাদের ঘাট থেকে মানুষের গোলামীর যে বোঝা ছিল তা সে নামিয়ে দেয় এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপর ঝুরানো ছিল তা সে খুলে ফেলে অতএব যারা তাঁর উপর ইমান আনে যারা তাকে সাহায্য সহযোগিতা করে সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো পাঠানো হয়েছে তার অনুসরণ করে তারাই হচ্ছে সফল কাম تُن وَمِينْ كُمْ مُسَاءُ مَمَتِي يَنْدُنْ ذِ الْحَقِّ وقفطناه اثنتي عشرة मुहम्मद तुम हे मानसि तुम्हारे सवार्ला रसुलिस आल्ला आकाश मंडल और पृथ्वी सार्वभौमत मालिका बुद्ध नहीं जीवन दान कर मृत्यु घटान अतएव तुम्हारा से बहान अल्लाह तला इमान आनोताहक निरक्षर रसुलर ओपर तुम्हारा ईमान आनो जे रसुलर बाणी विश्वास कर तुमरा ता आशा तुम्हारे सठान पा मुसार जरूर मध्य लोको आज दे देखा इन्साफ कर बारोटी गोत्रे भाग कर स्वतंत्र दले परिणत कर दिए मुसार सम्प्रदायर लोक जब तर पानी चाहो तक मुसार प्रति ओहिपाल तुम्हें तुम्हार हाथ लाठी द्वारा पाथरे आघात करो अत তা থেকে বারোটি ঝর্ণাধারা উদ্ভূত হল প্রত্যেক দল তাদের পানি পান করার স্থান নিল। আমি তাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম তাদের কাছে মান নামক এক উৎকৃষ্ট খাবার পাঠালাম তাদের আমি এও বললাম তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে se roul ben sou na fil la fou সে সময়ের কথাও স্মরণ করো যখন তাদের বলা হয়েছিল তোমরা এই জনপদে গিয়ে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো এবং বলো হে মালিক আমরা তোমার কাছে ক্ষমা চাই আর যখনই সেই জনপদের দাঁড় পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে তখন সস্তাবনত অবস্থায় প্রবেশ করবে আমি তোমাদের গুণাসমূহ মাফ করে দেব আমি উত্তম লোকদের সময় কিছু অতিরিক্ত দান করি কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল তাই আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আজাব পাঠালাম حيثانهم يوم سبتهم شرعا ويوم لا يكفتون لا تأتيهم كذلك তাদের কাছ থেকে সেই জনপদের কথা জিজ্ঞেস করো যা ছিল সাগরের পারে অবস্থিত যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ মেধে দেওয়া সীমা লঙ্ঘন করত। আসলে শনিবারই সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন তা আসত না বস্তুত তাদের অবাধ্যতার কারণেই আমি তাদের অনুরূপ পরীক্ষা নিচ্ছিলাম দিমচাই মিলি পুহদিবু মিদ করু মা দি করুমা দিয় চন্দ পণাম স্মরণ করো যখন তাদের একদল লোক এও বলছিল তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তারা ধ্বংস করতে যাচ্ছেন অথবা গুণাহের জন্য আল্লাহ যাদের কঠোর শাস্তি দিতে যাচ্ছেন তারা বলল এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের একটা ওজর পেশ করা যে আমরা উপদেশ দিয়েছি এবং হতে পারে তারা এর ফলে সাবধান হবে অতঃর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা সম্পূর্ণ ভুলে গেল তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতো। আর কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করলাম তাদের যারা জুলুম করেছে তাদের নিজেদের গুনার জন্য আমি তাদের আজাব দিয়েছিলাম তাদের যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল যখন তারা তা দৃষ্টতার সাথে করে যাচ্ছিল তখন আমি তাদের বললাম এবার তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও فَنَا وَقُدَّامَ يَمِينِهِ طق الن في الأّ أومًَا فمن بعدهم خلفون فلا تأكلوا স্মরণ কর যখন তোমার মালিক ইহুদেদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন তিনি ক্যামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তি ধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে একথা নিশ্চিত তোমার মালিক যেমন সত্য শাস্তি দান করেন তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল আবার তাদের কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের ভাল মন্দ উভয় অবস্থা সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা দিয়েছি এ আশায় যে হয়তো তারা কখনো হৃদায়তের পথে প্রত্যাবর্তন করবে কিন্তু তাদের অযোগ্য উত্তর সুরীরা একের পর এক জমিনে তুচ্ছ উত্তরাধিকারী হল তারা স্বাভাবিকভাবে আল্লাহ তালার কেতাবেরও উত্তরাধিকারী হয়ে পড়ে তারা এ দুনিয়ার ধন পরায়ত্ত করে নেয় অপরদিকে মূর্খের মতো বলতে থাকে আমাদের শেষ বিচারের দিন মাপ করে দেয়া হবে কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয় অথচ তাদের কাছ থেকে আল্লাহ তালার কেতাবের এ প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ তালা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না আল্লাহ তালা সেই কেতাবে যা আছে তা তো তারা নিজেরা বহুবার অধ্যয়নও করেছে আর পরকালীন আবাস হ্যাঁ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তো তাই হচ্ছে উত্তম নিবাস তোমরা কি এ বিষয়টি অনুধাবন কর না অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে তারা যারা জেনে রাখে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না see যখন আমি তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম মনে হচ্ছিল তা যেন একটি ছায়া তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনি তাদের উপর পড়ে যাবে আমি তাদের বললাম তোমাদের আমি হেদায়ত সমলিত যে কেতাব দিয়েছি তা কঠোরভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা বার বার স্মরণ করো এর ফলে আশা করা যায় তোমরা বেঁচে থাকতে পারবে اذا ما ميمور ينذر يا سنكم স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের ওপর এ মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের মালিক নই তারা সবাই বলল হ্যাঁ নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিলাম এর উদ্দেশ্য ছিল যেন কেয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম কিংবা একথা যেন না বলো যে আল্লাহ সাথে সেরে তো আমাদের বাপ দাদার আগে করেছে আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর বাতিলপন্থীদের কার্যক্রমের জন্যে কি তুমি আমাদের ধ্বংস করবে এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত তাদের কাছে খোলাখুলি বর্ণনা করি এ আশায় যে এরা সোজাপথে ফিরে আসবে तर एक मानसर कहेा नबिर मूह नाजिल गुमरा लोक दे दलभुक्त हो पड़े अथचमूह द्वारा उच्च मर्यादा दान करते तो ऊर्धमुखी आसमान बदले निम्नमुखी जमीन प्रति आसक्त हो पड़े এবং পার্থিব কামনা বাসনা অনুসরণ করে অতঃপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিহবা বের করে হাঁপাতে থাকে। আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিউবা ঝুলিয়ে হাঁপাতে থাকে এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে এ কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহ মিথ্যা সাব্যস্ত করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট আল্লাহতালা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে আবার যাকে তিনি গোমরাহ করেন তারা হয়ে পড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান নামের জন্যই পয়দা করেছি তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তাদের সত্য দেখে না আবার তাদের কাছে শোনার মতো কান আছে কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি বিভ্রান্ত এসব লোকেরা দারুণ উদাসীন আল্লাহ তারা জন্যে যাবতীয় সুন্দর নামসমূহ নিবেদিত রয়েছে অতএব তোমরা সে সব ভালো নামই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামে বিকৃতি ঘটায় যা কিছু তারা দুনিয়া জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল তারা পাবে আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিন্দের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরাও নিজেদের জীবনে ইনসাফ কায়েম করে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে ক্রমে ক্রমে আমি তাদের এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব তারা তার টেরও পাবে না আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব এবং এ ব্যাপারে আমার কৌশল অত্যন্ত শক্ত তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সাথী মোহাম্মদ কোনো পাগল নয় সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র قتابا <تصفيق> কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে না। এবং তাকিয়ে দেখে না আল্লাহ তালা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও তাদের অবস্থানের মেয়াদও হয়তো নিকটবর্তী হয়ে এসেছে এরপর আর কোন কথা আছে যা বললে এরা ইমান আনবে যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর দ্বিতীয় কেউ নেই আল্লাহ তালা তো তাদের সবাইকেই তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন তারা তোমার কাছে ক্যামত সম্পর্কে জিজ্ঞেস করে এ দিনটি কখন সংঘটিত হবে তুমি তাদের বলো এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না আকাশমণ্ডল ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিকভাবেই তারা এই প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সব কিছু জান তাদের বল কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না নিজের ভালো মন্ত্র মালিকও তো আমি নই তবে আল্লা তারা যা চান তাই হয় যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সে জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোনো অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারত না আমি তো শুধু একজন নদী যাহার নামে সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র শুধু সে জাতির জন্যে যারা আমার উপর ইমান আনে قوم من من يع ba -da. प्राण पायदा करवर्ती पर्यानी तरह जुड़ी बनिए जान तुड़ गम शांति लाभ करते पुरुष साथीटी साथी दैहिक प्रयोजन ढेके दिल तक महिला साथीटी एक लघु गर्भ धारण कर प्रथम दिखे से ये चलाफे कर लखनऊ से गर्भर कारण ओजने भारि तक पुरुष महिला उभय তাদের মালিককে ডেকে বলল হে আল্লাহ তালা যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান কর তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞতা আদায় করব পরে সত্যিই যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত সন্তান দান করলেন তখন তারা যা কিছু সন্তানের আকারে আল্লাহর পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে সে ব্যাপারেই অন্যদের শরীর বানিয়ে নিল আল্লাহতালা তাদের শরীর বানানো থেকে অনেক পবিত্র এরা কি আল্লাহ তালার সাথে এমন কিছুকে শরীর মনে করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদের সৃষ্টি করা তাদের কাউকে রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও না। তোমরা যদি এ মূর্খ লোকদের হেদায়তের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না তাই তোমরা তাদের হেদায়তের পথে তাকো কিংবা চুপ করে থাকো উভয়টাই তোমাদের জন্য সমান কথা tan ladina <laughs> আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয়বান্ধা তোমরা তাদের ডেকেই দেখো না তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের তাকে সাড়া দেয়া نُنَ مِنْ دُونِهِ دَايًا تَطِيرُونَ তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে অথবা তাদের কি কোন ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে কিংবা তাদের কোন চোখ আছে যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে কিংবা আছে তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে তুমি বলো তোমরা ডাকো তোমাদের শরীরদের এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশ দিও না তুমি তাদের বলো निश्चय अभिभावक हम एकम्रल्लाता हमेशा भलो लोक अभिभावक करा के बद तुम डाको तुम्हें सहाय करतेम नमन तीजेक करतेमरा जो क्या हेदायत पथे आसार आहवान जानाओ तब सुनते ही पाने कथा बार समय जदिव तुम्हें देखो तुम्हारिगे चेयर কিন্তু এটা সত্য দেখতেই পাইলাম ও দিলা দিন قَامَ مِنَ الظُّلُمَاتِ فَأَظْهَرَ <تصفيق> وإذا ذكروه يفهمون من شأن يضيق خوف إذا هم ضرون وإذا أعوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো কাজের দাও এবং তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন আল্লাহলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়ে পড়ে তৎক্ষণাৎ तर चोख खुले जाए काफे भाई बन्धुरा तरफ विद्रोहर तेजारेना किसान आया हाजिर ना करो तक भलो हत्या तुम निजे बेचे नीते तुम्हें बो तो तुसरण करी मालिक नाजिल है कुरान हम तुम्हारे मालिक नाजिल कर অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান যারা ইমান এনেছে এ কিতাব তাদের জন্য হেদায়ত ও রহমত যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকু আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে হে নবী তোমার মালিককে স্মরণ কর মনে মনে সকাল সন্ধ্যায় সবিনয় এবং সশঙ্ক চিত্তে অনুচ্ছ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো কখন তার স্মরণ থেকে গাফেল হল না এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে এটা निसंदेह जरा तुम मालिकर एक सान्निध्य आख अहंकार इबादत थे बिरत थे ताता तस्वीर करजदा कर